As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh Inna alhamdulillah Na ahmaduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shururi anufusina wa min sayi'ati amalina Men yehadihillahu falamudillalah wa man yudlil falahadiyalah Wa ashadu an la ilaha illallahu wahedahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam, আমকাত المرا মৌর তাহদসনফি হজ আল وقد ওস عن هذا جدا কজর হফিলমোন من طريق <تصفيق> জমিয়ানর সম্মানিত দেী ভাতৃমন্ডলী আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা এবং রসুল্লাহ সালামের উপর সাল্লা সাল্লামের পর আজ শনিবার जमा चौद्श तेतलिक आलोचना पैंतल विषय बस्तु विशेष भाव मनाजारा तर्क सभा तर्क करा इस सम्पर्क लेखक सतर्क कर उपकारिता कम क्षति बस विशेषकर एम जुगे जे जुगटा हे हर अनुसरण कुसरण युग मानुष निजेटा मानाते चाय गायर जोर देखाते चाय निजे हमें ठीक आकीगुल्लो सब बिल ये यकिन हो तरह प्रति दल এটা হচ্ছে আন্তরিক চাহিদা ছিল যে কোরআন সোনার অনুসরণ করব। যদি ও রাস্তা দেখিয়ে দেয় আমার ভুলটা ধরিয়ে দেয় তো শুক্রিয়া দেয় কিন্তু এখন ভুল ধরান রাগ করবে আর আমদ রয়েছে আমরাই ঠিক সবগুলি বাতিল যার ফলে এই যুগে তর্ক করে কোনো লাভ নেই আর তর্ক আল ওসুল হক হক পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য হয় না নিজেরটা মানিয়ে নেওয়ার উদ্দেশ্য হয় যার ফলে এটা বাতিল বল ক্ষতি বেশি তরীকরিক বলছেন লেখক ওয়াইজাসীন ফিহাজ আল কিতাব তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন একটি বিষয় সম্পর্কে মাস আল্লাহ যে কোনো বিষয় আকিদার বিষয় হইতে পারে আকিদার মশলা এটি আকিদার মশলা মাসলা মানে শুধু ফেঁকি মশলা নাই যেমন যদিও ফেঁকি মশলা মাসাইলের ক্ষেত্রে মাসাইল বলে কিন্তু মাসাইল হালাল হারামের মাসাইল আদান প্রদান আখলা চরিত্র চারিত্রিক মশাইল জি পারিবারিক মশাইল মশাইল সমস্যাকে বলা হয় তার ভিত্তে समस्या उर्दू ते मसाह है मैं बड़ा जिज्ञेस मान ये से विषय उल्लिखित आलोचित हो तुम्हें क्यों जिज्ञासा करते शाह कितब सम्पर् लेखक निजे सम्पर्क তার উদ্দেশ্য যদি সৎ হয় কারণ যারা কোনো কিছু জিজ্ঞাসা করে সবার উদ্দেশ্য কিন্তু সৎ নাই যে সত্যকে জানতে চায় আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো সংসায় দূর করতে চায় বিষয়টা ক্লিয়ার করতে চায় তাদের উদ্দেশ্য ঠিক আর কিছু লোক আছে আটকাতে চায় হাসাতে চায় সমস্যার সৃষ্টি করতে চায় বক্তাকে বা লেখককে বা আলোচককে বিব্রত করতে চায় অথবা জনগণকে ক্ষিপ্ত করতে চায় এমন একটা সময় প্রশ্ন করে ঠিক ঠিকভাবে জবাব দিতে না অথবা জবাব দিতে গিয়ে সমস্যায় পড়বে আর জনগণ কি হবে বিব্রত হবে হ্যাঁ জনগণের একটা কলহ সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি ফেতরা ফাসাদ সৃষ্টি করতে চায় জি মাদ্রাসার ছাত্ররা অনেকে দুষ্ট প্রকৃতির আছে আমরা যেহেতু মাদ্রাসায় দীর্ঘ সময় ধরে পড়েছি বিভিন্ন মাদ্রাসায় পড়েছি ওদের উদ্দেশ্য এলেম শিখানায় কোন ওস্তাদ কোনটা দিয়ে আটকাতে পারে যদি দেখে যে একটা ওস্তাদ না হু সার্ফে দুর্বল তোকে ওগুলো তো আটকাবার চেষ্টা করবে যদি দেখে যে ই হাদিসে হাদিসে ভালো হয়তো পড়তে অথবা অনেক সময় ভালো নয় ভালো পড়তেও দুষ্ট আছে অনেকে যে ব্রেন ভালো মনে আখলাকে ভালো হবে এটা জরুরি নয় ব্রেনও ভালো আখলাকও ভালো চালচালনও ভালো খুব কমই লোক পাবেন পড়াশোনাতে ভালো কিন্তু নিজের বড়ত্ব দেখাতে আমি অনেক কিছু জানি দেখো ওস্তাদ কাটকিয়ে দিল আমার উত্তর দিদি বলো না এরকম অনেকই করে আর আমাদের দাওয়াতি ময়দানে বিদ্যার্থী যারা অন্তরে কিছু বিদ্বেষ আছে তখন এই ধরনের প্রশ্ন করে এমন একটা প্রশ্ন করে দিল রাজনৈতিক প্রশ্ন করে দিল রাষ্ট্রীয় প্রশ্ন করে দিল যাতে জবাব দিতে গিয়ে যে জবাব দেবে সে একটি সমস্যার সম্মুখীন হয় কি বলতে কি বলে দিয়ে যেন ফাঁসাইতে পারে তাকে হ্যাঁ এরকম অনেক সব উদ্দেশ্য থাকে जदि एक कितर को मसला सम्पर्क जिज्ञेस करे ओह मुस्तर सेद उद्देश्य है तार सठिक पथ सम्पर्न अर्जन कर इस्तर सदा मान तलाबरुस्लुशा हिदायत तलब सठीन चाय विषय क्लियर करते चाहिए, चाहिए। मुस्तरशेद से हिदायत तलब करते चाय सठिक विषयटी उद्घाटन करते जानते चाहिए फकाले मोता तर कथा बोल তাই হলে তার সাথে কথা বলো এই জন্য প্রশ্নকারীর আমরা বাঘভঙ্গিমাতে চেহারাতে হ্যাঁ তার যে সে তখনকার অবস্থা সেটা দেখে আমরা অনেক কিছু বলব সামনা সামনাসামনি নয় চেহারা দেখে না কিন্তু হাটসবে প্রশ্ন করছে এই ধরনের প্রশ্ন কেন করছে আমরা বুঝি এই জন্য অনেকের প্রশ্নের উত্তর জানা থাকলো দিনে জানি একে উত্তর দিলে আজকে উত্তর পায় আচরণ ভালো না হেদায় তলবের জন্য যদি প্রশ্ন করে তাহলে ওর সাথে কথা বলো ও আর সেধু এবং তাকে সঠিক রাস্তা দেখাও সঠিক দিক নির্দেশনা দাও এর সাদ আর সেধু আমাদের এখান থেকে এর मखताबावल मोन तर्क करदेशन मैं कमने बहस तर्क कर उद्देश्य आतर्क थको क्यों कारण लेखक मोना दाराते झगड़ा होर परिणाम झगड़ा अल जेदाल दन्द्वे थे जेदालचाशब्धल खे हारन मानसिका तैर আমি প্রতিপক্ষকে হারাবো আজকাল যে হানফিয়া দিছে যেসব মনাজরাগরি হয়ে থাকে অথবা হানফিদের মধ্যে যে পাঁচ ভাগ আছে দেবান দিবাজড়া হয়ে থাকে এসব তো উদ্দেশ্য থাকে ওদেরকে হারিয়ে আসবো আর যদি দলিল না পারে তো পাঁচ নম্বর দলিল দিয়ে হারাবার চেষ্টা করে আমি এটাকে আলোচনা করেছি পাঁচ নম্বর দলিল কি আজকে বলবো না চারটাই পারে না পাঁচ নম্বর দিয়ে হারাবো বিবাদ হয়ে থাকে খেসাম বা খুসুমা মানেও ঝগড়া জেদাল মানেও ঝগড়া মেরা মানেও তর্ক করতে করতে ঝগড়া লেগে যা ওল গ এবং তাতে রাগ থাকে দুই জন্য বৈশা আছেন বৈশা আছেন যে কোনো বিষয়ে সে শরীয়তের কোনো মাসল মশাইল নিয়ে হোক এমন কি পারিবারিক মশাইল দেখেন ভাই ভাই এমনি গল্প করছেন ঠিক আছে কিন্তু এমন একটা বিষয় আপনি উঠিয়ে দিলার প্রসঙ্গ অথবা আপনার ভাই উঠিয়ে দিল বোন উঠিয়ে দিল আপনার মা উঠিয়ে দিল বাপ উঠিয়ে দিল আর সেটেনে দুই ভাইয়ের কথা কাটাকাটি প্রথম শুরু হল না এটা এইরকম হওয়া ঠিক না বলছি কেন ঠিক না এটাই তো ঠিক না জমি জাগে ভাগ করব বাপ মারা গেছে একদম বলছেন না আমরা ভাগ করব না কেন ভাগ করব না আর জমি বসে ভাগ করব আচ্ছা এইটাকে যদি এখানে থামিয়ে দেন তো ভাগ্য ভালো কিন্তু যদি বলে যে না আমি আমারটা মানাবার চেষ্টা করব আর ও বলছে আমি আমারটা মানাবার চেষ্টা করব শেষে কি হবে ঝগড়া মারামারি সব কিছু হইতে পারে আর বাঙালি বলতে বললে তো বলতেই হবে না একটু কিছু তর্ক হইলে লাফিয়ে উঠে যাবে উত্তেজিত জাতি এ বাস্তব সত্য দেখবেন এরা একটু তো উত্তেজিত হয়ে যায় একটু তো উত্তেজিত হয়ে যায় অনেকে আমাকে বলেছে আচ্ছা বাঙালিরা এত মারামারি কেন করে নেই মাছ খায় সে জন্য নাকি বেশি মাছ খায় নাকি আমাকে বলেছে অনেকে আরো যে একটুতে লাফিয়ে মারামারি শুরু করে দিল কেন দুইজনে গাড়িতে লাফিয়ে মারামারি শুরু করে দিল দুই হাফেজ মোহ্লা এখানে খোলদনে মোহ্লাতে দুইজনে একই রুমে থাকে আরো মাদেশার গাড়ি চালায় মাইক্রো চালায় আর দুইজনে কিনে তর্ক হয়েছে টাকা পয়সা নিয়ে কিছু নিয়ে লেন তারপরে আমার গাড়িতে আগুন লাগিয়ে ওর গাড়িতে আগুন লাগিয়ে দিতেছে দুইজনের গাড়ি জ্বলতে আছে জ্বলে শেষ আর দুইজনে চলে গেল জেলে জেল থেকে সফর একজিট এটা প্রায় দশ বছর হয়ে গেল ঘটনা এই স্বভাব অনেকের আছে ধর্মীয় বিষয় হলে চাপিয়ে দিতে হবে যে বিষয়টা আলোচনা করেছেন লেখক এইটা হচ্ছে যে আমি আমার কথা কারবার চাপিয়ে দিতে চাই না চাপিয়ে দিচ্ছি আমি আমার কথা আলোচনা করছি আমার বাক স্বাধীনতা আছে আমার হ্যাঁ বোঝার স্বাধীনতা আছে দৃষ্টিভঙ্গি স্বাধীনতা আছে পুরান সন্নার এলম অর্জন করার স্বাধীনতা আছে এলএমটাকে কিভাবে বুঝতে হবে সেটাও স্বাধীনতা আছে সেটা কিভাবে উপস্থাপনা করতে হবে সেটারও স্বাধীনতা আছে এক কথা বাক স্বাধীনতা পরিবেশন করার স্বাধীনতা আছে আমি সবকিছু করলাম এখন আপনার ইচ্ছা হইলে মানে না হলে ফেলে দেন আমি আপনাদের সাথে কেন তর্ক করতে যাব কেন বেদাতির সাথে কেন তর্ক করতে যাবো তাদেরও স্বাধীনতা আছে তাদের কম স্বাধীনতা আছে সৌদি আরবে না মুখটা বন্ধ আছে বাতিলপন্থীদের কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান সারা পৃথিবীর অন্যান্য দেশে ওদেরই তো জবান বেশি কারণ ওদের বেশি স্বাধীনতা বাতিলপন্থীদের তোমরা তোমাদের কথা বলতে থাক বাতিল কথা বলতে থাকো তোমাদেরটা আমরা বাতিল মনে করছি আর যদি কারো ভাগ্য খারাপ হয়তো বাতিলটা গ্রহণ করুক হ্যাঁ তুমিও চাপিয়ে দেওয়ার চেষ্টা করো জবরদস্তি রফাদান করতে দেবো না আমাদের মসজিদ আসলে जबरदस्ती मिलद कई छाड़बो जबरदस्ती चलो चिंतार सब स्वाधीनता जी तर्के जब ना तो रागारागी हो जी आक्रोश बाढ़र्कभ ग्रामेर সামাজিক সম্পর্ক ঠান্ডা ছিল স্বাভাবিক ছিল উত্তপ্ত হয়ে পড়েছে দুই দলে ভাগ হয়ে গেছে এক দল এক দলকে খেয়ে ফেলবে দেখতে পারে না বরদাস্ত করতে পারে না এরকম পরিস্থিতি হচ্ছে না হচ্ছে না কিন্তু না দুই দুই দলেরই যে আলেমরা রয়েছে তারা যদি বলে যে না আমরা নিজের কথা পেশ করবো আপনাদেরকে আমরা কোনো ঝগড়া করতে যাব না তোমাকে নিষেধ করা হয়েছে এটা হতে কঠিন ভাবে শক্তভাবে নিষেধ করা হয়েছে কোনটা থেকে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এক অপরকে হারাবো তোমাকে হারাবো তো ছাড়বো আমি জিতব আমারটাই ঠিক তোমারটাই ভুল হ্যাঁ এই মন মানসিকতা আর আক্রোশ রাগারাগি করা জি এই সব কিছু নিষেধ করা লাগিও না রাগিও না তিনবার করে বলেছেন ঠিক না সব থেকে নিষেধ করা হয়েছে ভাবে নিষেধ করা হয়েছে কেন ইজানে জামিয়ান মিন তারিখ কারণ এই উভয় দুটো বহাস করা তর্ক করা আর তর্ক করতে করতে গিয়ে রাগারেকি করা ঝগড়া এসব কি করে হকের পথ থেকে সকল মানুষকে বের করে দেয় মানুষ যখন রেগে যায় তখন ব্যালেন্স ঠিক রাখতে পারে না ভালো ভালো মানুষের ব্যালেন্স থাকে না কি বলবে কি ঠেকি বলে অবশ্য আছে অনিচ্ছাকৃত মুখ দিয়ে গাল বেরিয়ে সবসময় আছে হ্যাঁ ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছে মাথা ঠান্ডা হওয়ার পরে সে নিজে আক্ষেপ করেছে যে আমি কেন করলাম হকের পথ থেকে মানুষকে বের করে দেয় কোনো নসখ বিভিন্ন পাণ্ডন থেকে যেহেতু এই কিতাবটা হাকিব করা হয়েছে গবেষণা করা হয়েছে ইউক্রে জানে যে আমি আনমিন তারিখে লুকরে জানে যদি হয় তাহলে কি হবে झगड़ा राग झगड़ा झगड़ारे और नस्खाते रहे विषय ना विषय तर्क करते ग কি করা উত্তেজিত হয়ে যাওয়া এই বিষয়টি হকের পথ থেকে সরিয়ে ফেলি মানে হটিয়ে দেয় বা সরিয়ে দেয় আমাদের কারো থেকে আমাদের কাছে এইরকম বিষয় পৌঁছেনি মানে আমাদের জানা নেই যে নাজার কোন আলেম কোন ফকিহ বিদ্যান মনাজারা করেছেন তর্ক করেছেন জামানার লেখক জেই জামানার তার যতটা জানা ছিল সেই অনুযায়ী তিনি বলেছেন এবং তিনি যেটা বলেছেন যে মনাজারা কথা সেটা হচ্ছে আহলুল কালাম এলমুল কালামের যারা পণ্ডিত অর্থাৎ ইসলামের নামে যে দর্শনের প্রচলন ঘটেছিল আব্বাসি আব্বাসী খেলাফতামী বাগদাদ যা রাজধানী ছিল গ্রিক দর্শন অনুবাদ হয়ে আসলো আরবিতে আর তারপরে কিছু আলেমরা দিনের জ্ঞানের সাথে সাথে গ্রিক দর্শন থেকে প্রভাবিত হইল আর তারপরে তখন তারা দিনকে বোঝার ক্ষেত্রে বুঝাবার ক্ষেত্রে এবং এই সব তর্কে জড়াবার ক্ষেত্রে বাতিলদের যাদেরকে তারা বাতিল মনে করত। যেমন আশায়রা হচ্ছে আহলুল কালাম অলমাই কালাম এরা তাদের চাইতে যারা বড় বেদাতি এরাও বেদাতি আশায়রা মাতুরি কিন্তু হচ্ছে তো বড়ো বেদাতি হ্যাঁ খাওয়ারে জাহামিয়া কাদিরিয়া এদের রদ করতে গিয়ে খণ্ডন করতে গিয়ে प्राधान्युनि खंडन करते गाओ गुमरा तो गुमरा छो कुमराल्ला रबुल आलमीन आसमा सेफातर क्षेत्र अनेक इमान विषय आकी विषय आशा मत हुई दिया তো তারা যেই সিস্টেমে তর্ক করতো এটা আমাদের সালাফগণ কেউ করেননি সাহাবারা তাবা রোজ আল্লাহ তারা করেননি এ কথা বলছেন লেখক এ সম্পর্কে টিকাতে ভাষ্যকার বলছেন যে এখানে মনাজারা আর ঝগড়া তর্ক এবং ঝগড়া বলতে বিল জিদাল উদ্দেশ্য তার হচ্ছে হোনা আলা তারিখাতে আহলিল কালাম যারা ইসলামের নামে দার্শনিক যারা ছিল তাদের তরিকায় তর্কবহাস এটা আমাদের সালাফরা কেউ করেনি সাহাবাই কালাম তাবাই তিন তাবা তাবেইন তারা করেননি ফাকাত ফাল আল্লাহ তাল্লাহ আর যদি উত্তম পন্থায় হয় যার সাথে তর্ক করছেন সেও বোঝার চেষ্টা করছে হকটা আর আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছে আর আপনিও তার বিষয়টা বোঝার চেষ্টা করছেন মত বিনিময়ে একে অপর উত্তর দিচ্ছেন কিন্তু তাতে উত্তেজিত হচ্ছেন না গরম হচ্ছেন না ব্যালেন্স হারিয়ে দিচ্ছেন না ঠান্ডা মেজাজে আর উদ্দেশ্যই না যে আমারটাই ঠিক তোট্ট বাতিল এটা নয় বরং কী জানি হতে পারে আমি হকের ওপর হতে পারে আপনি হকের ওপর ঠিক আছে বিষয়টা আমরা আচ্ছা মত বিনিময় করিত আলাপ আলোচনা করিত আপনি আপনার যুক্তি দলিল পেশ করেন আমি আমার দলিল পেশ করছি এরকম আজকাল নেই বরং অনেক যুগ আগে থেকেই নেই মোনাজার সাবজেক্ট একটা স্পেশাল সাবজেক্ট পড়া হয় প্রত্যেক মাদ্রাসায় পড়া হয় না খুব কমই মাদ্রাসায় পড়া হয় আমার জানা নেই যে বাংলাদেশ কোনো মাদ্রাসায় পড়ায় কিনা ভারতেও একটি মাদ্রাসা সবচেয়ে বড় লেডিস মাদ্রাসা সেই মাদ্রাসায় একটি সাবজেক্ট পড়ানো হতো জামিয়াফে মানারসে আমরা পড়েছি রশিদিয়া নামক একটি কিতাব পড়া হতো সেই কিতাব ভালো একজন ওস্তাদের কাছে পড়েছিলাম তাতে মোনাজারা আর মোজাদালা আর মোকাবারা তিনটি যে পরিভাষা এগুলোতে পার্থক্য রয়েছে হক হবে আমিও মেনে নেব আপনিও মেনে নেবেন দুইজনে প্রস্তুত ভাই আমরা নিজেরটা টা চেষ্টা না কি জানি আমার ভুল আপনার ভুল হইতে পারে যেমন এমাম শাহি রাহম তিনি বলতেন जे कलामी सब कथा ठीक इम खा कूल हम सम्भवनापन्थी बंदी विपरीत जो फतुआ दिए जमीन आबुहानी मालिक आहमद तरह से मास इखतलाफ रही कथा हिखा भूल कार কিন্তু এহাতা মেলো সবাব ঠিক হওয়ার সম্ভাবনা আছে এগুলো সব মশলাই নয় কিছু কিছু মাস আলো যেখানে দেখছেন দলিল উনিশ বিশ আঠারো এই নয় যে দশ আর বিশ এরকম চলবে না ষোলো আনার আট আনা না এটাতে একরকম করলে হবে না যে রফায় হইতে পারে রফায় সন্ন্যাদ হইতে পারে রফায় না করার সুননাথ এটা বলা যাবে না কিন্তু বেশ কিছু মাসাইল আছে বেশ কিছু অনেক মশাইল আছে সে একটা মাসলা বলি একটা মাসলা বলি সেটা হচ্ছে রুকু থেকে উঠে হাত ছেড়ে দেব না হাত বুকে বাঁধবো এই ক্ষেত্রে বলবো যে হানা বেলা সৌদি আরবে যে আমলটি রয়েছে রুকু থেকে উঠে হাত বাঁধা এটা হতে পারে ঠিক হতে পারে ভুল হতে পারে ঠিক যখন তো অন্যটা ভুল ছেড়ে দেওয়াটা দুটাই ঠিক এমন কথা নাই অবশ্যই আমার কথা আচ্ছা এর বিপরীতে হতে পারে আর যারা লোকেরা হানাফি মজাবের লোকেরা তারপরে মালেকিরা তারপরে সিংহবাগ তারা কি করছে হাত ছেড়ে দিচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আছে আর এটা এমন কোনো বড় বিষয় না সেই এটি সামান্য বিষয় কারণ প্রত্যেকের আপন আপন দলিল রয়েছে এইরকম অনেক মশাইলে আছে যে দলিল এদিকে সহিফাতে পড়া যখন শুনছেন তারপরে সুরা এটা ভিতরে শুধু সাফি মজাহের ফতুয়া আর অধিকাংশ ভারত বাংলাদেশ পাকিস্তান বোঝা গেছে বাকি আবু হানিফা মা আলিক আহমদিন আছে মোহাম্মদ আবদুল আহ আলবানি এত বড়ো বড়ো মা তারা বলছেন না যখন শুনছেন পড়তে হবে না যখন জোরে শুনছেন তখন পড়তে হবে না এখানে বলবেন না যে আমারটা হক এমাম বোখারিরটা হক যেটা বলছি যে জোরে শুনলে আমাদেরকে এভাবে যেহেতু দেশে পড়ানো হয়েছিল আমরা খুব শক্ত ছিলাম সারা সব অবস্থায় নামাজ বাতিল কিন্তু এই বিষয়ের উপরে আমাকে একটা থিসিস লিখতে হয়েছিল হাদিস ফ্যাকাল্টিতে তখন পড়ার সুযোগ আসলে এবারে তাই আর কি কিতাব সে মজমু পৃষ্ঠা শুধু এই বিষয়ের উপর লিখেছেন উনি আশি পৃষ্ঠ একটা কিন্তু আশি পৃষ্ঠটা পড়লাম একটু নরম হইলাম ভাই যারা বলছে যে এমামের সোনা আল্লাহ কোরআনে সোনাও করেছেন তারপর একটা হাদিসও রয়েছে মরমে যে হাদিসটাকে আমরা আল্লাহিস ভাইয়েরা যারা বা সাফি জয়ীফ বলে উড়িয়ে দিচ্ছেন কিন্তু না নয় সেটি তো যখন শুনছেন সেই ক্ষেত্রে এত শক্ত হওয়ার বিষয় নাই যদি আমি আমি ব্যক্তিগত সতর্কতা হচ্ছে পড়ে নিন কিন্তু এই কথা বলতে পারেন না যে তুমি পড়লে না মাঘরেবে এ সাথে প্রথম দুই টাকাতে পড়লে না ফজরে না শুধু তোমার নামাজ বাতিল মুক্ত দি এটা ভুল তোমার বলা জি তো যত এলএম বাড়বে তত মানুষ কি হবে গাছের ফলের মতো যত বেশি ফল থাকবে তত বেশি গাছের ডাল পালাগুলি কি হয়ে যাবে নিয়ে যাবে ঝুকে যাবে আর গাছে যত ফল কম থাকবে তত মাথা উঠিয়ে থাকবে ডাল বুঝতে জি ঠিক জি ব্যবহার চরিত্রের ক্ষেত্র এরকম ব্যবহার চরিত্রের ক্ষেত্র এরকম যার যত এলএম আছে তত বেশি তার আচার আচরণ চরিত্র ভালো তার মধ্যে তওয়াজও আছে খাসারি আছে রমনীয়তা আছে আর যত কম এলেম হবে তত তত বেশি অহংকার হ্যাঁ তত বেশি আত্মগর্ব জি এলেম যত বেশি হবে তত এলিমের মিসকির মনে হবে যে আল্লাহ আকবর সাগরের সামান্য দুটু পানি আমার কাছে আছে তো এলিম সাগর মহাসাগর কারণ হাদিসে তরজমা করতে পারছি কিন্তু যত পড়লাম যত পড়লাম আল্লাহ আকবার হাদিসে এতগুলি কথা আছে সনদ আছে মতন আছে আবার আছে ইতেমবাদ আছে একটা হাতে কত মাসাইল ইমবাদ হইতে পারে তখন মনে হইলো যে অমা অলম্লা কালিহা তোমাদেরকে সামান্য এলএম দেওয়া হয়েছে সামান্য জ্ঞান হয়েছে আমাদের ফতোয়াকে জিজ্ঞাসা করলে ভয় লাগে এখন ভয় লাগে কিন্তু অনেক ভাইরা আছে যারা আরবি ঠিকভাবে এবার তর্জমা করতে পারবে না কিন্তু ফতোয়া দিতে একটু ভয় করে না দাস দিতে একটু ভয় করে না দাস দিয়েছে জানালেন পরে দাস দিয়ে পড়াচ্ছে ও মনে করছে আমি তোস্তাজ হয়ে গেছি মদারিস হয়ে গেছি আল্লাহ হেফাজত করে কেমন দিন বুঝতে পারবে কে মত বুঝবে জি তো বলছেন যে আল্লাহ আলমিন কিন্তু উত্তম পন্থায় বরং অতি উত্তম পন্থায় তর্ক করতে বলেছেন সেটা কি এমন উত্তম পন্থা যাতে করে কোনো ঝগড়া না হয় আক্রোশ না হয় যে একটা বিষয় নিয়ে আমরা মত বিনিময় করলাম আমি আমার দল পেশ করলাম আপনি দল পেশ করলাম তারপরে মুখটা চেহারাটা লাল হয়ে গেল আপনার আর তারপরে নিচে গিয়ে দেখা হল এমনটা না হয় হাসি খুশি আল্লাহ হাসি খুশি আবার অবস্থায় ঠিক আছে বরং যদি ভুল ধরে খুশি আল্লাহ বলছেন তাদের সাথীদের সাথে তুমি মোজাদ আলাহ করো তর্ক করো বিলতিহে আহসান সেই পন্থায় মানে বিতারি বিল্লাতি কেনা এসেছে আল্লা কেন আসেনি बी तरिका महजू पच तरिका तिल्ल हे आम पद्धति बसि उत्तम बसि उत्तम थे शुद्ध उत्तम जो बस खा, भलो खबर बाड़ी थे ले, क्यों हाँ नीचु मान खबर खाईना बाड़ी तो गुरु गोस्त हड़ीत आलिस मेरे बोलते ना ना खा ना सब्जी खा एम लोक पवा खूब मुश्किल হ্যাঁ একমাত্র যদি সে রুগী থাকে যে আমি হজম করতে পারবো না গরুর গ্রস্ত সেই জন্য ঠিক আছে আল্লাহ আরো বলেছেন কাবুতের আয়াল্লিশ আল্লাহ বলেছেনচল্লিশে ওলা তুজা দিলু আহলাল কিতাব তোমরা আহলে কিতাবের সাথে ঝগড়া করিও না তর্ক করিও না ইল্যাবান তবে অতি উত্তম পন্থায় হলে অসুবিধা নেই ইয়াহুদ্দিন আসাদের সাথে তর্ক করতে গিয়ে যারা বিজাতি তাদের উত্তম পন্থায় সম্পর্ক খারাপ করিও না হ্যাঁ সামাজিক অবনতি না আসে এমন আক্রোশ হয়ে গেল যে সে তোমাকে মারার জন্য প্রস্তুত হ্যাঁ তুমি এখন যান নিয়ে মুশকিল হয়ে গেল মানে চলাফিরে মুশকিল হয়ে গেল তোমার পরিবারের মুশকিল হয়ে গেল না না এটা হাসানো হইলো না হাসানো হইলো না খারাপ হয়ে গেল আর এটা না হচ্ছে তর্ক করতে গিয়ে মিলাদ নিয়ে তর্ক নিয়ত পড়ব না পড়বো না নিয়ে তর্ক মোনাজাত নিয়ে তর্কি বা মারামারি মারামারি শুরু করে দিল ই আবার কোনো কখনো তর্কে যাবেন না আমি দুয়াকে বেদাধ বললি ইচ্ছা হইলে আমার টান না ছুঁড়ে ফেলে দেন কে আমাদের বুঝিয়ে নার আর আমি আমি বুঝবো এই নিয়ে এই আমি বুঝবো আল্লাহর সাথে রবের সাথে আর যে ব্যক্তি দোয়া মোনাজাত করাচ্ছে সেই ব্যক্তি সে আলেম আল্লাহর কাছে যাবে সেও হাজির হবে আমি হাজির হব আল্লাহ জানা হেফাজত করেন বলছেন যে এটাও প্রমাণিত যে আমি রহমল্লা মোনাজার করেছেন কিন্তু মোনাজারা তাতে ঝগড়া ছিল না যে কথা বললাম যে রাশিদ এ নামক কিতাবি জামা জামেসালে পড়েছি হ্যাঁ বহাসের সাবজেক্ট তাতে মোনাজারা মানে হক পাওয়া উভয় পক্ষের কিন্তু উদ্দেশ্য হচ্ছে সত্যটা পাওয়া আর মোজাদালা মানে ঝগড়া করা হ্যাঁ গরম হয়ে যাওয়া গরম করে দেওয়া উত্তপ্ত হয়ে যা আর সম্পর্ক এর সাথে নেই এর সাথে মতের মিললে এর সাথে আমার কিসের কথা আছে হ্যাঁ ওর রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা মোকাবরা মানে অহংকার ভিতরে অহংকার কাজ করছে বিশেষ করে আমাদের সহিদার দাবিদার যদি হয়ে যায় কেউ অন্যকে কেউ বড় মনে করতে যায় না সবাই নিজেকে বড় মনে করে ই রাহেমাল্লা আল্লাহ হেফাজত করে ওকাজা আহমদিন হাম্বাল এইরকম এমাম আহমদিনের দলিল দিয়ে এবং উত্তেজিত হাসান এমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলী বলেছেন হাসান বলতে এখানে হাসান বাসরি জি তিনি প্রখ্যাত তাবেই ছিলেন তার নিয়েছিল আবু সাইদ একশো দশ হাসান বাসরি ইন্তকাল একশো সমস্ত সাহাবির পর ইন্তকাল শুরু হয়েছে হতে পারে না আমরা যারা পঞ্চাশ ষাট চলে গেছি অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিন্তু দশ বছর ২০ বছর তিরিশ বছরের ছেলেরা মারা যাচ্ছে না যাচ্ছে না জ্ঞানী মানুষ সে ঝগড়া করবে না সে চামচামি করবে না চামচামিও করতে যাবে না আর ঝগড়া তর্ক করতে যাবেন যাবে তার যে তার কাছে জ্ঞান আছে সেটাকে ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে যে ব্যাপারে সৌদি আরবের দাওয়া সেন্টারের মানহাজটা এইরকম নিজের কথা কথাগুলিকে ছড়িয়ে দেন যাকে আল্লাহ তফিক দিবে সে কবুল করবে আর কাগজে বদনসিব হয় ও কবুল করল না সে নিজেকে ক্ষতিগ্রস্ত করল জি আমরা প্রচার করব বলছেন যে হেকমতরা হেকত সে ছড়িয়ে দেবে ইন কবেলা থামেদাল যদি সাদরে গ্রহণ করে নেওয়া হয় ছড়িয়ে তৈরি হয়েছে আর ইসলামী সেন্টারের দাওয়াতে সাধারণ জনগণ বা জেনারেল শিক্ষিত লোকেরা সালাফি আকিত মান এসেছে যেন শুরু হয় ছড়িয়ে দেবে কাজ হচ্ছে ছড়িয়ে দেওয়া যেমনটা পারছে ঘরে ঘরে পৌঁছিয়ে দেন বাংলা ভাষায় যে সব আলোচনা রয়েছে লিখনই রয়েছে আপনাদের কাজ আপনারা করে দিলেন যদি কবুল করে হামিদ আলহামদুলিল্লাহ আল্লাহ হিদায়ত করেছে কেউ যদি আমাকে বলে যে শেখ মাধ্যমেছি সব আলোচনা প্রশংসা করে আমার প্রশংসা আছে আল্লাহ এটা তো আল্লাহ ছিলাম আর যদি রেজেক্ট করে দেওয়া হয় নেব না তোমার কথা শুনবো না তোমাকে কেউ চিনে কয়জন তোমার কথা শুনে যদি রোদ করে দেওয়া হামেদাল বহু আম্বার রুসুলগণ কামতের মাঠে আসবেন একজন দুইজন নিয়ে আর না এমন আসবেন যার সাথে ইসলাম গ্রহণ করেন আপনি কি মনে করেন যে এত বড় ভারত ভারতবর্ষে কোন নবী আল্লাহ পাঠান নেই সামদেশে এত নবী ইরাকে এত নবী হ্যাঁ আর আপনার আর সৌদি আরবেও নবী সৌদি আরবের নবী ইসমাইল আল সৌদি আরবে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সৌদি আরবে রসুল হচ্ছেন হচ্ছেন হ্যাঁ বা আরব দেশে হুদ আলিম এই আপনার সমুদ্রের এলাকা আপনার আল ওলা যে আপনার খেয়েবার তবুকার মাঝামাঝি আর ভারতে একটা এলো না সেই বারমা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কোন নবী নেই অবশ্যই নবী এসেছে কিন্তু সেই জাতি হতভাগা যাদের সিংহাগ হতভাগা কবুল করেনি কবুল কথা আল্লাহ কর বিভিন্ন ভাষায় তারা এক নবীকে না বহু নবীকে খুন করেছে এই এইদিরা বনি ইসরা যে তাদের নিন্দা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সেই রকমই নবীকে হত্যাই করে দিয়েছে মেরে ফেলে দিয়েছে অথবা সেই নবীকে কেউ চেনে অবজ্ঞা করেছে সে আক্ষেপ করে করে জীবন কাটিছে একটি মূর্তি পূজা ছাড়তে রাজি হয়নি তাদের কপাল পোড়া কপাল ছিল জি আহমদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ তাই না জি এমাম নাইম ইভিন হাম্মাদ কোন একটা বিষয় বলা হলো কালা তিনি বলেছেন আমি কোন ফোকাহি যে এরকম কথা বলে যা আপনি বলেছেন কাল ওরা তো তুমি কোন ফাঁকি দেখেছো সত্যিকার দুনিয়া বিমুখ জাহেদ মানে হচ্ছে দুনিয়া তার মুখদ্দেশ নাই দুনিয়ার কোন রকম ডাল রুটি হৈলি হয় হ্যাঁ ডাল ভাত হয় কোন রকম চলছে আলহামদুলিল্লাহ চকুর যে কোনো অবস্থায় যে ব্যক্তি সত্যিকার বৈশিষ্ট্যের দুনিয়া বিমুখ কে টাকা দিলো কে টাকা দিল না কে কতটি দিলো ওই সব মাথা ব্যথা নাই আর ক্ষেত্রে উদ্গ্রীব আগ্রহী ও ফিল এ বাদ কঠোর পরিশ্রমী এই নয় যে আলেম আর মন মানসিকতা রাখে আর এলে চর্চা করছি ওতে তো এই তাহাজের চেতে বেশি নাকি কিন্তু এইটা নয় যে এলিম চর্চা করতে করতে এমন চর্চা করলেন যে আপনার তাহাজ সারা জীবন তাহাজুদ্দিন হইল না সবচেয়ে উত্তম হচ্ছে দুটকে একত্রিত করা আলজাম ও বৈন আল দুই রকমের কল্যাণ একত্রিত করা আপনার মধ্যে যেমন এলিমের আগ্রহ থাকে এলিম শেখার তেমনি আপনার মধ্যে এবাদতেরও কি থাকবে আগ্রহ থাকবে উদ্দীপনা থাকবে যে আমার যেমন এলিম আছে এবাদত করব। আমি শুধু ইসলামিক বই পুস্তক মোতালা করবো এলিম বাড়াবো আর কোরআন তেলাওত আপনি ওই রমজান ছাড়া করেন না কিসের আলিম হবে অবশ্যই তেলাওত করতে হবে অবশ্যই তেলাওত করতে হবে পাঁচ ঘন্টা দশ ঘন্টা আপনি মোবাইলকে সময় দিচ্ছেন আপনি আধা ঘন্টা করানি কেন সময় দিতে পারছেন না কেন দুই রকম কল্যাণ আপনার মধ্যে থাকতে হবে যেমন এলেম থাকতে হবে তেমনই আমল থাকতে হবে এলেম আছে আর আমলে মাসবুক মাসবুক মাসবুক সবসময় পিছনে গিয়ে নামাজে লাগবে পিছনে গিয়ে নামাজে লাগবে তুটি এটা এর বিপরীত যেমন আমলে তো কঠোর পরিশ্রমী কিন্তু এলএম টেলম নাই আমাদের অনেক ভাইরা আছেন আপনাদের মত যারা বিভিন্ন কাজে খুব পারদর্শী মাসা আল্লাহ ওকে বল গাড়ি সার্ভিস দাওয়াতি কাজে খুব মারস্বাস ওকে বলেন যে তুমি বাইরের এই কাজগুলি করো খাবার দার বন্টন করো অমোক তমোক করো এই মানে সহযোগিতা করো এইগুলোর কাজে খুব আগে আগে আছে যদি একটা সম্মিলন করা হয় ও ভালো দান কায়রাত বা সহযোগিতা যে কোনো রকমের সহযোগিতা আছে ও সময় দিচ্ছে হ্যাঁ স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার মাসা আল্লাহ একদম অ্যাক্টিভ এফতার ক্যাম্পে কিন্তু দার্সে জুমার দিনও খুঁজে পাওয়া যায় না অন্য দিন তো দুর্বথ হ্যাঁ এটা ত্রুটি দুই রকম থাকতে হবে দুটোই থাকতে হবে যেমন আপনি কিছু দাওয়াতি করছেন আমল করছেন এলেমও থাকতে হবে এলেম শিখছেন আপনি আমল করছেন না ওইটাও যেন দুটি থাকতে হবে আল্লাহ যেন তারপর বলছেন কখনো চাইবে না করবে যারাকে দেখছেন যে কখন মহিলার সাথে বসে ইফতার পার্টিতে কখনো দেখছেন যে আপনি বড় নেতাদের সাথে বসে হ্যাঁ দুনিয়াদার নেতাদের সাথে বসে তাদের দুনিয়ার স্বার্থ রয়েছে যে এদেরকে ধরে কোন রকম করে ক্ষমতায় যায় বা উপরে যাই খ্যাতি লাভ করি সোশ্যাল মিডিয়া সবাই চেনক না কখনো না মোদারাত করবে না মোদারাত মানে এখানে মদাহনা আসলে মানে চমচামি করা মোদারাত মানে একটা হয় সদাচরণ করা অবশ্যই সদাচরণ করবেন কিন্তু মোদাহানা হচ্ছে খারাপ নিন্দনীয় দুটো আরবি শব্দ কাছাকাছি শব্দ রয়েছে কিন্তু কখনো এই মোদারাতটাও চামচেমির অর্থে বাবা এখানে চামচেমির অর্থে রয়েছে চামচাগিরি করবে না কখন জি কারো তোলবি বাহি হবে না যা বলবো তাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ না না না আর ঝগড়াও করতে যাবে না কারোর সাথে তোর কি জড়াতে যাবে না টেনশন নিতে যাবে না গাল দিচ্ছে সেই আমি ওর জব দেওয়া শুরু করবো খারাপ ভাষা প্রয়োগ করছে আমিও শুরু করবো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করব না সবর করবো আল্লাহ রাবুল্লা আলমিন কি করবে আমাকে সবাব দেবেন আমি যেহেতু গ্যাল খাই খুব বেশি সেই জন্য এই আয়াতগুলি সবসময় আমি নিজেকে তালকিন করিম সবরক ইহান আলহীন দুঃখ করিও না ওলা তাকুন ওলা তাকু ফিরা এক মিমায় আম করুন যে ষড়যন্ত্র চলছে তোমার বিরুদ্ধে তাতে কোন রকমের সংকোচ বোধ করিও না মনোকষ্টনীয় না ইন্দা আল্লাহ তাকাও পক্ষ থেকে সত্যিকার ইমানদার যদি হইতে পারেন আল্লাহ ডিফেন্স করছে আপনার গালদার দরকার কি আপনার কমেন্টের উত্তর দেওয়ার দরকার টা আপনার প্রতি উত্তর করা দরকার কি গাল খাচ্ছে খেতে থাকেন আল্লাহ ডিফেন্স করছেন এমন বালা মুজিব দিবেন সাপ করে দেবেন আল্লাহ চোখের সামনে দেখলেন যে আলেমগুলি গালাগালি আর ফতোয়াবাজি করেছিল স্টেজে সবগুলি কোথায় কোথায় চলে গেছে আপনাদের চোখের সামনে আছে জি বেশি দূরে যেত এক বছরের ভিতরে আহমদুলিল্লাহ আহমির আলম তো বলছেন যে যে ব্যক্তি সত্যিকার সকী হবে সে কখনো চামচামি করবে না ঝগড়া করতে যাবে না হেকমত আল্লাহ আল্লাহর হেকমতকে ছড়িয়ে দেবে আল্লাহর হেকমত আল্লাহর আল্লাহর দান এই যে প্রজ্ঞা এলিম পরান এলিম ফাইন কবুলের যদি কবুল হয় মানুষ মানল আলহামদুলিল্লাহ ফাইন রুদ্রাৎ যদি রদ করে দেয় হামেদ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ল কিন্তু সনদ টি জৈফ এই সনদ টি জৈফ যেটা বর্ণনা করেছেন কিন্তু বিভিন্ন সালাফদের কিতাবে বা মহাদ সেনের কিতাবে এই বিষয়গুলি এসেছে যেটা এখানে এমাম হাসান বাহম বর্ণনা করেছেন যারা জাল হাসান জনক ব্যক্তি হাসান বাসির কাছে আসলে একবার ফাকাল আলো এসে বললো দিন আমি আপনার সাথে বিরোধ আছে একটা মাসে তর্ক করতে চাই ফাঁকা আল তিনি বললেন হাসান আনা আরফত দিনই আমি আমার দিন আমি জেনে গেছি আমার দিন আমি তো ওহির সন্ন্যত জেনে গেছি ওহির দলিল জেনেছি আলহামদুলিল্লাহ বিভ্রান্তিকর হয় আমি তর্ক হবে না তোমার সাথে হাসান কোন বেদাতি এসে যদি আমাকে বলে যে আপনার সাথে এই একামতের দিন নিয়ে আলোচনা আছে জামাতি একটা আসলে তবলিগি চাল যে আপনার এই যে তবলিগের সম্পর্কে বলছেন এই সম্পর্কে আপনার সাথে আলোচনা আছে বললাম যে আমি জেনে গেছি তহিদ জেনে গেছি সন্ন্যাস জেনে গেছি বেদাত জেনে গেছি শিরে গেছি আমার আমার দিন আমি না জানা তাহলে তুমি এটা হচ্ছে হাসান বাসরির উক্তি এই মানহাজের লোক আমি এমামাই রহমাউল্লাহ সারহুল এতে আহলি সন্ন্যার প্রথম খন্ড একশো এটি বর্ণনা করেছে এবং কৌমান আলাবাব হুজরা তেহি রসুল্লাহলাম কিছু লোকের কাছ থেকে শুনতে পেলেন তার কক্ষের দরজায় মানে দরজার বাইরে তার যে হুজরা ছিল তার দরজার বাইরে শুনতে পেলেন এরকম আছে একে অপরে কি করছে দলিল পেশ করছে দুইজনে বলছে কোরানে তো এমন আছে কোরআনে এমন আছে কোরআনে কি দ্বন্দ্ব আছে না তোমার বুঝে দ্বন্দ্ব আছে তোর বুঝে তোমাদের কি এই হুকুম দেওয়া হয়েছে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার তর্ক করবে ধর্ম নিয়ে আবেহাদা বয়স তো এলেকুম এই নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছে রসুল হয়ে এসেছি তোমাদেরকে তর্কে জড়িয়ে দেওয়ার জন্য আর ঝগড়া করার জন্য ধর্মনী আল্লাহ সাংঘর্ষ বিধানের সাথে কি করবে তোমরা হ্যাঁ দ্বন্দ্ব সৃষ্টি করবে আনিল জেদাল অতঃপর নবী সাহা ঝগড়া তর্ক ধর্মীয় বিষয়ে ঝগড়া তর্ক থেকে নিষেধ করলেন সুর কিন্তু হাদিসটি সম্পর্কে শোনেন এসছে কোথায় খন্ডে একশো পঞ্চানবান সেখানে আলোচনা করেছেন হাসানী ফিজেল আলী জাহানী রহমা উল্লা অপছন্দ করতে সাহাবি আর শুধু সাহাবি না এত বিখ্যাত সাহাবি যে উমার রাজিয়া আল্লাহ দ্বিতীয় খালিফা ঠিক না প্রথম খালিফা তারপরে তারপরে মত ক্ষেত্রে এবাদতে যোগ্য ছিলেন এবং দেশাসনের যোগ্য ছিলেন এই না যে শুধু তার তাকুয়ার এ বাদত দেখে নেতৃত্ব দিয়ে দিতে চাইছিলেন সাহাবারা জি সাহাবাকে সকলে মুস্তাহ তাদের ইজতেহাদের যোগ্যতা ছিল অনেক সাহাবেকরা মত ছিল কিন্তু এটা উপলব্ধি করতে পেরে উমার বন্ধ করে দিয়েছিলেন কি করেছিলেন বন্ধ করে না। ছয় জনের একটা সুরা কমিটি তৈরি করলে এই ছয় জনের মধ্যে একজন কি হবে খলিফা তার মধ্যে নিজের ছেলের নাম রাখেনি যাতে কেউ এমনি তো শিয়ারা দেখেন সবচেয়ে বড় শত্রুতা করে উমার রাজি আল্লাহ তাল যদি তারপরে সাহাবাই কেন সবাই মিলবে বিল ইজমা সাথে যদি না বিজেপের ছেলেকে খলিফাফা নিয়ে গেছে বলতো না বলতো না আর এই সিয়াপন্থী যারা সন্নিদের মধ্যে কথিত সন্নি কিন্তু তারা শিয়াপন্থী জামাতি খনি তারাও বলতো দেখো উমার রাজিয়া থেকে স্বজন প্রীতি শুরু হয়েছে গেছে নিজের ছেলেকে খলিফাফা নিয়ে দিয়ে চলে গেছে সাহাবাইকার জন্যই রাস্তা বন্ধ করেছেন আমার ছেলে না এই ছয় জন হবে ছয় জন যদি পরামর্শ করতে গেলে তিনজন তিনজন হয়ে যায় তাহলে কি করবে তখন আমার ছেলের পরামর্শ নিয়ে দিকে সমর্থন করছেন না ওসমানকে সমর্থন করছে এই রকম জি আর এইটা গণতন্ত্র ছিল না যে মদিনার ঘরে ঘরে গিয়ে নর নারী সবাইকে জিজ্ঞাসা করেছে এটা মিথ্যা কথা জামাতিদের জামাতিরা কিন্তু তাদের কথিত ইসলামী গণতন্ত্র বৈধ করার জন্য না না না। যোগ্য ব্যক্তিদের পরামর্শ নিয়েছেন করা যায় অনেকে অনেকে উসমানকে আলীকে আরো কারো নাম ছিল কিন্তু দেখা গেল যে অধিকাংশ যারা যোগ্য সাহাবাইকার তারা তাদের পরামর্শ দেখা গেল যে উসমানজি আল্লাহ তালানোর সমর্থনে অধিকাংশ বড়ো বড়ো সাহাবাইকার রয়েছেন তখন তিনি খেলিফা হেলেন সুরার হ্যাঁ ভিত্তিতে ইলেকশনের ভিত্তিতে নাই জিভিনা তর্ক করা অপছন্দ করতেন ঘৃণা করতেন এম মালিক আনাসো ঘৃণা করতেন না তর্ক করব না আমাদের সমাজে কথাটি আছে কিন্তু আমল নেই তর্ক করা মূর্খের কাজ কিন্তু আমল নাই একটু দি বাঙালিরা ধর্ম বিষয় নিয়ে যা হইলেও ঝগড়া করা শুরু করে তাদের আগেও ছিল অমান তন যারা তাদের পরেও ছিল এলাই ওমেন আজ পর্যন্ত মানে এমাম হাসান বারো আহারি জামানা পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত সবাই মোনাজারাকে ঘৃণা করেছেন যে মোনাজেরা হ্যাঁ দর্শনকে সামনে রেখে তর্ক করা যুক্তিকে যুক্তি দিয়ে শক্তিশালী করা নিজেরা মতকে বলিষ্ট করা এই তরিকাটাকে অপছন্দ করেছেন ও কৌর উল্লাহ আকুবর মিন কউলিল খালখা আল্লাহর কথা মানুষের সৃষ্টির কথার চাইতে বেশি বড় খাল্লা কোরআনে কি বলেছেন হাদিসে সহি হাদিসে কি আছে স্পষ্ট তারপরে আবার কে কি মত পোষণ করলো কে তর্কে জিততে পারলো এটা দেখার কি আছে কোরআন হাদিস্টালা সালাফ কোন কোরআন হাদিসের ওহির নির্ভেজাল অনুসরণ করেছেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঝগড়া করে একমাত্র কাফেররা এটা মুসলিমদের চরিত্র নাই যে আল্লাহর বিধিবিধান নিয়ে আয়াত মনে মানে এখানে শুধু আয়াত নয় বিধিবিধান নিয়ে হাদিস থাকতে না হানফি মজাব টিকেই হবে এই যে প্রবণতা আহ্বান করা এবং সে আয়াতের আয়াত নম্বর চার সুরে গাফের অপর নাম কি হ্যাঁ হ্যাঁ মমিন মাথা যদি মন্ডন করা থাকো লাদ অনুকান তোমার গর্দন উড়িয়ে দিত মানে তুমি খারেজি তাহলে কারণ সি মাহু তাহালু খারেজিদের লক্ষণ হচ্ছে মাথা মুন্ডন করা মাথা নেড়া মাথা নেডা তো এইরকম প্রশ্ন করার উদ্দেশ্য ছিল ওই যে খারেজিদের তাদের মানে চিন্তা চেতনা সেই জন্যই কথা বলেছেন কি ওর ওর উদ্দেশ্য কিন্তু তফসির জানা ছিল না নাহলে যদি বলতো কোরআনের আয়তের তফসির বুঝে নিচ্ছিলেন এই জন্য বলি যে যিনি সত্যি জ্ঞানী হবেন তিনি বুঝবেন যে জিজ্ঞাসা করছে তার জিজ্ঞাসা দিয়ে বুঝতে পারে যে এই জিজ্ঞাসাটা কেন এই লোকটির নাম কি ছিল জনক জিজ্ঞেস করেছিল এর নাম ছিল সোভায়ক বিন আসাল হেমাবুলনার চতুর্থ খন্ড ছয়শো চৌত্রিশ পৃষ্ঠায় বর্ণনা করেছেন তারিখে চারশো বারো পৃষ্ঠাইমুল এর দ্বিতীয় খন্ড তিনশো ছাপ্পান্ন তিনশো সাতান্ন পৃষ্ঠায় এইটিকে সনদকে সহি বলেছেন যে উমার রাজিয়াল্লাহ তালকে এইরকম জিজ্ঞেস করেছিল তখন বলেছিলেন যে তোমার যদি মাথা মন্ডন দেখতাম তাহলে তো খারিজ তোমাকে গর্দন ও কাল বলেছেন সত্যিকার হবে না কি আর ঝগড়া কারীর তর্ককারীর জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব না ফাদাউল মেরা আহ ঝগড়া তর্ক তোমরা পরিত্যাগ করো ছেড়ে দাও লেকিল্লা তে কারণ তাতে কল্যাণ খুবই কম আছে মসজিদ দুটা হয়ে গেছে মসজিদ পাটি হয়ে গেছে কিছু আপনার পক্ষে কিছু স্বাভাবিক যেকোনো জায়গাটা ঝগড়া শুরু হইলে কমক আর আপনার পক্ষে দু চারজন আসবেই যতই দুর্বল হন আর অন্য পক্ষে যাবে সুতরাং করে সাত হাজার ছয়শ উনষাট নম্বর ইবনে হেবানুহিন নামক তার কিতাবে দ্বিতীয় খন্ড দুশো পঁচিশ পৃষ্ঠা দুশো ছাব্বিশ পৃষ্ঠে বর্ণনা ইবিন আশাকের তারিখে আশাক এ বর্ণ করে তেত্রিশতম খণ্ড পৃষ্ঠায় বর্ণনা করেছেন বলছেন তা কাকে দলিল হিসাবে বা তার হাদিস দলিল পেশ করা যায় ওলার রেওয়ায় আনহ তার থেকে বর্ণনা করা যায় ইল আলাহাদবাক হওয়ার জন্য দেখো আজুব আজুব কথা বয়ন করে কিছু মুফতি আছে আজব আজব দিয়ে বসে তো তাদের ফতুয়াগুলি হ্যাঁ আশ্চর্য হওয়ার জন্য বয়ন করা যেতে পারে কিন্তু সতর্ক করে দিতে হয় মানুষকে যার সাথে আলোচনা করছে যে এইসব ফতুয়া নিয়ে উদ্ভট ফতুয়া এইগুলো এগুলো আজব ফতুয়া চোদ্দশো বছর কেউ দেয়নি নতুন এই যুগে চলে আসলো বড় মুজ ভারত বাংলাদেশ তৈরি হয়ে গেল নতুন নতুন ফতুয়া গারায়ব আছে ক্ষেত্রে গারাইব আছে আসলে মধ্যেও কিছু এরকম রোগ আছে মুশকিল এগুলো আরকি এলমের মুশকিল এগুলো আর ইসলিমবাদের ঝগড়া করবে না এতটুকু অন্য হাদিস দ্বারা বা অন্য দলিল দ্বারা প্রমাণিত কিন্তু তার জন্য কি আমি সুপারিশ করব না সুতরাং তোমরা ঝগড়া তর্ক ছেড়ে দাও কারণ তাতে কল্যাণ খুব কম রয়েছে এই বাক্য জাল হাদিস হাদিস তবে আমি জান্নাতে একটি ঘরের জামানত নেব তিনটি বিষয় বলেছেন একটাতে হচ্ছে জান্নাতের মাঝখানে জান্নাতের উচ্চ স্থানে জান্নাতের এক কিনারায় সে বদল জান্না কার ক্ষেত্রে বলছেন রেমান তারা কাল মেরা আইন কান মহিক যেই ব্যক্তি হকপন্থী পন্থী হ সত্য ঝগড়া করবে না টাকা না আপনি আর উল্টো ওই ঝগড়া লাগে যার কাছে দলিল আপনার কাছে বেদাতপন্থীর কাছে দলিল নাই তারপরও ঝগড়া তর্কে যায় না তর্ক করব না ভাই যদি আমার ভালো লাগে মানয় না হলে মানিও না যেমন আমি বলছি খুব ঠান্ডা মিশাচ্ছে আমার কথা ভালো লাগলে মানে না নাহলে কে শুনতে বলছে আপনাকে চাপিয়ে দিতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনিও ছাড়ছেন আমিও ছাড়ছি আমিও বলছি তুমিও বলছো বলো বাবা আর তোমরা শুনতে থাকো কার শুনবে না শুনবে তোমাদের স্বাধীনতা কি দিনে তোমরা বুঝবে আল্লাহর কাছে গিয়ে আমি আল্লাহ রবীর কাছে বুঝবো আল্লাহ যেন হেদায়ত রাখেন সেরাত মুস্তাকিমে রাখেন এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ যেন সমস্ত রকমের গুমরাহী বিভ্রান্তি থেকে বাঁচান বাড়াবাড়ি থেকে বাঁচান ছাড়া ছাড়ি থেকে আল্লাহর বাঁচান ওসল্লাহলাম আলহ নবীনা মোহাম্মদ আলহিহি ওসহবিহি আজমাই